বাদা ওয়ালা মালা সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই পর্বে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মাছ আলার আলোচনা করব ইনশাল্লাহ বর্তমানে আমরা একটি মাছ আলায় অনেক জায়গায় দেখতে পাই বা শুনতে পাই যে মহিষ দিয়ে কোরবানি করা বৈধ হবে কিনা। कारण महिषर आरबी हल जामो य जामुस शब्दी कुरान अकाडेमी क्या आसे नाई हादीसर मध्य जामस शब्दी आसे ना एक कारण कारो कारो मने प्रश्न जागे कि जमुस दिए कुरबानी का बैध है कि ना आलहमदुल्लाष प्रथम देख कुरेमी आल्ला सब्बान तला अल हजर चौत्रिस नम्बर आयाम আল্লাপাকে সাত করেন তারা মুমিন প্রত্যেক ওম্মা যাতে আল্লাহর নাম স্মরণ করতে পারে আল্লাহর নাম স্মরণ করার উদ্দেশ্যেই কোরবানি আমি বাধ্যতামূলক করেছিলাম সবার জন্য এটিকে সুন্না করেছিলাম আলামা রাজা কাহমান যাতে তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিকের মধ্য থেকে যেগুলো বাহিমাতুল আন আম সেগুলো দিয়ে তারা আল্লাহর রাস্তা কোরবানি করে তাহলে কোরবানির জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছেন বাহিমাতুল আন আম বাহিমাতুল আনাম কাকে বলে বাহিমাতুল আনাম কোনগুলো মুফাসের কারাম মুহাদাসেন এ কারাম ফোকাহ সকলেই আলোচনা করেছেন যে তিন শ্রেণীর প্রাণীকে বলা হয় বাহিমাতুলা নাম একটা হলো আল ইবিল একটা হলো আল বাকার একটা হলো আল গানাম অর্থাৎ ওঁট জাতীয় পশু তারপরে গরু জাতীয় পশু আর ছাগল জাতীয় পশু এগুলোর আবার অনেক প্রজাতি রয়েছে শাখা পোশাখা রয়েছে ওঁট বিভিন্ন রকমের রয়েছে বাকার বা গরু বিভিন্ন রকমের রয়েছে ছাগলও বিভিন্ন রকমের রয়েছে তো বাকার যেটি বাকারেরই একটি প্রকার হলো মহিষ জামোস অর্থাৎ মহিষটি বাকারেরই অন্তর্ভুক্ত আর গানামের ভিতরে ছাগল দুম্বা বেড়া বিভিন্ন রকমের এই জাতীয় যত প্রজাতি রয়েছে এগুলো গানামের মধ্যে অন্তর্ভুক্ত তাহলে আমরা দেখি যে বাহিমাতুল আনামের ভিতরেই মহিষ অন্তর্ভুক্ত রয়েছে আলফেখ আল আল মজাহিবল আরবাহ এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়ালা তুলা বেগাইরের নাম জে বাহিমাতুল আনাম সারা কুরবানি বৈধ নয় সহি নয় মিনাল ইবিল ওয়াল বকার ওয়াল জামুস ওয়াল গনাম আর বাহিমাতুল আনাম হলো উট বকার মহিষ গনাম ফিকহ সুন্নার মধ্যে উল্লেখ রয়েছে যে বাহিমাতুল আনাম হলো আল এই বিশ্বকোষটি সমগ্র বিশ্বে সকল আলেমদের নিকটে গ্রহণযোগ্য বিশ্বকোষ এর মধ্যে বলা হয়েছে আল বাকার ইসম জল ফোকাহা আল জামো বিল বাকার ফিলাহ যে বিশ্বের সকল ফোকাহাইকরাম আহকামের ক্ষেত্রে মহিষকে গরুর সমমান সমপর্যায়ের হিসাবে নির্ধারণ করেছেন এবং এটি গরুরেই একটি প্রকার বলে বিশ্বের সকল ফোকাহিক দেখি মোহাম্মদ বিন সলে আল উসাইমিন রাহেমাহুল্লাহ যিনি গত শতাব্দীর পৃথিবীর একজন শ্রেষ্ঠতম ফকি সলেহ আল মোনাজ্জিদ হাফেজ আহুল্লাহ বিন ফাউজান আল ফাউজান হাফেজ সহ বিশ্বের সকল ওলামাইকার এই ব্যাপারে যে মতামতটি দিয়েছেন সকলের পতার মধ্যে উল্লেখ করেছেন যে আল জামুস বাকার। যে জামুসটা মহিষটা হইল গরুরেই একটি প্রকার ওয়াল্লাহ আজাল কোরআন আল মারুবিন্দাল আল্লাহ সুমানি মে ওই পশুগুলোর নাম উল্লেখ করেছেন যেগুলো আরবদের কাছে পরিচিত আরবদের কাছে পরিচিত কোন পশু ছিল না অর্থাৎ এটি আরবে হইত না জামুস এই জন্য ফোরানাই কিন্তু আসে বলে এটি দিয়ে কোরবানি করা যাবে না জিনিসটি এরকম নয় কারণ জামুসটা নমিনাল বাকার এটি বাকারেরই অন্তর্ভুক্ত তাহলে আমরা দেখি এই ব্যাপারে সকল ফোকাহাইকরাম ঐক্যমত যে মহিষ দিয়ে কোরবানি করা বৈধ এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই ওল্লাহু আলমিসাব আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি